আবু হুরের হ্রদিল্লাহ তালান্ন হতে বর্ণিত নাবী সাল্লাহ সালাম বলেন আসলাম গিফার ও মুজাইনা ও জুহানা গোত্রের কিছু অংশ অথবা জুহানার কিছু অংশ কিংবা মুজায়নার কিছু অংশ নিকট অথবা বলেছেন কিয়ামতের দিন আসাদ তামিম হাওয়াজিন ও গাতফান গোত্রের চেয়ে উত্তম বলে বিবেচিত হবে